আমাদের সমাজটা ক্রমশ কেমন যেন যান্ত্রিক হয়ে উঠেছে মানুষগুলো পরিণত হচ্ছে রোবটে আবেগ অনুভূতিগুলো ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে मानुषर चेहरा देखने मन है जीवन वितृषणा कि दायित्व चापान प्रिय भाई कीसर चिंता करें कि फिर जो अतीनर भूल शुानों किबा पी भविष्य के ट्रेन बर्तमान नहीं आसते आपनारत्का अतीतर भूलगुलू के लिए हाता लाभ नहीं बर भूल जान আপনার বর্তমানকে বিনষ্ট করতে না পারে তার জন্য সতর্ক থাকুন সম্ভব হলে ভুলভুলুর প্রতিবিধান করুন কোনো গুনাহ করে থাকলে আল্লাহর কাছে তাওবা করুন প্রিয় ভাই সবসময় প্রফুল্ল মেজাজে থাকার চেষ্টা করুন আপনার সাধ্যমত চেষ্টার পর বাকিটুকু আল্লাহর উপর করুন করুনের উপর বিশ্বাস রাখুন এটি তো মোমিনের কাজ একজন আদর্শ মমিন মসিবতে সবর করে সুখে থাকলে আল্লাহর শকর আদায় করে সর্বদা প্রফুল্ল মেজাজে থাকে খোলা মনে হাসি মুখে ভাই বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করে সাহি মুসলিম এসেছে যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে করার মতো ছোট আমল হোক সদা হাস্য থাকা এমন একটি গুণ যার প্রতি ইসলাম উৎসাহিত করেছে এবং সেটাকে অন্যতম এক আমল বলা হয়েছে যার জন্য সওয়াব প্রতিদান দেয়া হবে এর কারণ হল মুখের হাসি প্রতি। লোকদের খুব উৎসাহিত করতেন সুনান্ন এসেছে রাসুল সাল্লু আলিমাসাল্লাম ইসাদ করেন লাকা সদাকা তোমার ভাইয়ের সামনে মুচকি হাসা একটি সাদাকা। ইসলাম গ্রহণের পর থেকে কখনো এমন হয়নি যে আমি রাসুল দরবারে প্রবেশ করার অনুমতি চেয়েছি আর তিনি অনুমতি দেননি আর আমাকে দেখে সর্বদাই তিনি মুচকে হাসি উপহার দিতেন প্রিয় ভাই জীবন যত কষ্টেরই হোক সবর করুন আল্লাহর দিয়া নিয়ামতের শকর আদায় করুন দুনিয়ার সামান্য কষ্ট যেন আপনার মুখের হাসি কেড়ে নিতে না পারে আপনাকে সবর ও শকরের নিয়ামত থেকে যেন বঞ্চিত করতে না পারে আল্লাহ তালা আমাদের আমল করার তৌফিক দিন